সাঈদ ইবনু জুব্ব রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন যে ইবনু আব্বাস রদুল্লাহতালাহু আমাকে বলেন, তুমি কি বিয়ে করেছ আমি বললাম না তিনি বললেন বিয়ে করো। কারণ এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির অধিক সংখ্যক স্ত্রী ছিল